বাংলা মানবতা সমাধান রহমতুল্লাহি আলহামদুলিলামেরা আশা করি সকলে ভালো আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন কোরআনিক জ্ঞান দিয়ে আপনাদের জীবনকে আলোকিত করুন সমৃদ্ধ করুন কোরআনের প্রত্যেকটি আয়াত আপনার জীবনকে পবিত্র করবে বিশুদ্ধ করবে সমৃদ্ধ করবে উজ্জ্বল করবে আপনাকে শান্তি আনিয়ে দেবে আপনার জীবন থেকে সব দুঃখ সব কালিমা সব অন্ধকার দূর করে দেবে ইনশা আল্লাহ অতএবাস আমরা জীবন জীবনযাপন করি একটি কোরআনিক প্রজন্মর পৃথিবীর দরকার এই পৃথিবীকে শান্তি দিতে হলে এই পৃথিবীকে পরিবর্তন করে ফেলতে হবে এই পৃথিবীর বর্তমান জীবন দ্বারাকে চেঞ্জ করে ফেলতে হবে কোরআন প্রবেশ করতে হবে ইসলামের বিজয়টি এক দুই ব্যক্তি শুধু কোরআন জানবে না ওতে কিছু যাবে আসবে না আর ইসলামের পরাজয় তখন হবে জনপদের কেউই কোরআন জানবে না এক দুজন শুধু জানবে এই এক দুজন জেনে কি করবে কতটা সামলাবে সামলাতে পারবে না তাহলে ঘরে ঘরে কোরআন চলে আসার অর্থই হলো ইসলামের বিজয় ইসলামের সেই কাঙ্ক্ষিত বিজয় বাস্তবায়িত করতে আসুন তাহলে প্রতিটি ঘরে কোরআন হয় হয়। যেমনটি আল্লাহ বলেছেন সুর আল্লাহ যাবে তোমাদের ঘরে আল্লাহর যে আয়াত নবীর যে আবৃত্তি করা হয় সেটা চর্চা করো স্মরণ করো সেই জ্ঞানে জ্ঞানী হোক মায়েদের উচিত শিশুরা কোরআন শিখতে পারে আজকে ক্যাসেটের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমরা সারা বিশ্বের বিখ্যাত সব কারীকে আমরা ঘরে তাদের কেরা শুনতে পারি ডিজিটাল কোরআনের মাধ্যমে কেন আমরা আমাদের প্রত্যেকটি ঘরকে কোরআনের বিদ্যালয় রূপান্তরিত করি যেমনটি আল্লাহ বলেছেন প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি কোরআনিক মহাজাগতিক বিধান নিয়ে আসবো সেটি হল সুরালোকমানের তেরো নম্বর আয়াত وإذ قال لكما نرى و هو يا بني لا تشك بالله إن الشرك لا ظلم شرك أك مها نرجاتا مها أطبيرا مها جلوم مها أتتشار إن الشرك لا ظلم العظيم الشرك تبتة شركير موت بورو جلوماني في تبتة جلوم جلوم كونو جالم أتبورو جالم نوي جوتو بورو جالم أك جن مشيك جوتو بورو جالم جوتو بورو أتتشاري একজন সিরেককারী ব্যক্তি সৃষ্টিক অর্থার সাথে সৃষ্টিকে যিনি সমান্তরালে মাহবুদ বানিয়ে দিলেন সিরেক করে ফেললেন তিনি এ বিশ্বের যে ধ্বংস ত্বরান্বিত করবেন আর কোনো ধ্বংসযজ্ঞ কর্নেওয়ালা এমন ধ্বংসযজ্ঞ আনতে পারবে না ইন্নাসীর কানাতুল মন আজিম প্রিয় ভাই বোনেরা আজকে কোরআনিক বিশ্ববিধানটি নিয়ে আমরা আলোচনা করব এটি কোরআনে করিমের একত্রিশ নম্বর সোরা লোকমানের তেরো নম্বর আয়াত এখানে লোকমান হাকিম যার নাম আমরা প্রায় সবাই জানি তিনি মহাবিজ্ঞানী ছিলেন দাউদ আলাহিসের যুগের আল্লাহ বলেছেন বিল্লা শরণ করো সেই সময়কে যখন ওয়াজ করার মুহূর্তে লোকমান তার সন্তানকে বলল ইয়া ইয়াবা হ্যা আমার প্রিয় পুত্রে বিল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরিক করোনা করো না পার্টনার করোনা আল্লাহ আল্লাহর সাথে সর্বময় কর্তৃত্ব ক্ষমতা পাওয়ার ক্ষমতা তিনি অধিকারী তার সমান হওয়ার কোন প্রশ্নই নেই কোনো সুযোগে নেইম সেটা কি একটা মহা জুলুম আসুন তাহলে আজকের এই মহাজাগতিক বিধান নিয়ে আমরা কথা বলি সিরিক করলে কি হবে প্রিয় ভাই বোনেরা দেখুন বলা হচ্ছে তোমার কাছে তোমার পূর্বে যারা ছিল তাদের কাছে লাইন আশরক্তা যদি তুমি সিরিক করো লাই হাত আমালুক তাহলে অবশ্য অবশ্যই তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এখানে আমল বলা হয়েছে এভাদত বলা হয়নি আমল বলতে এবাদত বন্দিগি যা করো সেটাও আমল বলতে দুনিয়ার যা করো সেটাও সিরিককারী সমাজ আখারাতের যে আমল করবে সেটা যেমন ধ্বংস হবে দুনিয়ার যেই তারা ভোগ ভোগবিলাসের জন্য দুনিয়ার শান্তি সুখের জন্য যে কল কারখানা তৈরি করবে যে কৃষি আয়োজন করবে যেই তারা পোশাক আশাকের জন্য ধ্বংস আখের তো ধ্বংস আজিম লাইনার সক্তালাই আহ পাতন না আমল ডাক্তার যদি সিরিক করেন তার ডাক্তারি বিদ্যার সব আয়োজন সব প্রাপ্তি বরবাদ হয়ে যাবে একজন বিজ্ঞানী যদি করেন তার করেন। তার ধ্বংস হয়ে যাবে একজন ইতিহাসবিদ একজন ভূগোলবিদ একজন রাষ্ট্রনায়ক, একজন সমাজ নায়ক তিনি যদি শিরিক করেন তার সমাজে নায়কত্ব রাষ্ট্র তার জীবনে যা কিছু প্রাপ্তি আছে সব বরবাদ হয়ে যাবে একজন শিক্ষাবিদ শিরিক করেন তার শিক্ষকতার জীবনে যা কিছু তিনি করবেন সব সবকিছু বরবাদ হয়ে যাবে ইলা আমালিন বলছেন। ওরা যে আমল করবে দুনিয়ার হোক আখ হোক যা কিছু করবে আমি সবকিছুকে মেসাকার করে দেব বিক্ষিপ্ত ধুলিকানার মতে উড়িয়ে দেবো দেখুন কমেন যখন ধ্বংস হয়েছিল মহাপ্লাবনে তাদের কি শুধু আখেরার ধ্বংস হয়েছিল না ঘর বাড়ি খেত খামার বাগান ফসল সবকিছু ধ্বংস হয়েছিল সবই ধ্বংস হয়েছিল করবা ভীতিভীতি যা অর্জন করবা দুনিয়ার অথবা আখেরাতের কিছুই টেকবে না সব বরবাদ হয়ে যাবে কি ভয়াবহ কথা কারণ সে যখন সিরিক করেছিল তার কি শুধু আখেরাত ধ্বংস হয়েছে তার দুনিয়াও ধ্বংস হয়েছে এখনো তোলাচ্ছে মাটির নিচে বিশাল জলাশয় হয়ে আছে তার সেই ভূমি যে ভূমিতে সে গৌরব করতো আমি তাকেও দিলাম তার ঘর বাড়ি ধনাঘর সহ সবকিছু আমি তলিয়ে দিয়েছি এমাদতবন্দিগী যা করেছে সেটাও বরবাদ দুনিয়ার জন্য যা করেছে সেটাও বরবাদ সেটি এমন এক ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টিকারী জিনিস এর মতো বিপর্যয় সৃষ্টিকারী কোনো জিনিস নেই প্রিয় ভাই বোনেরা কোরআনের সিরিক মাত্রই জলমে আজিম সিরিক কি বড় সিরিক না ছোট সিরিক প্রকাশ্য সিরিক না অপ্রকাশ সিরিক এটা বাসবিচার করার কোন সুযোগ নেই সব সিরিকে জলমে আজিম সিরিক হলেই সেটা কবিরা গুনা মহাপের মধ্যে যেটা ছোট সিরিখ এটাও কবিরা গুনা যেহেতু ওটাকে ওলা বলেছেন জলমে আজিম ইন্না সির কেলা জলমোন আজিম বড় সিরিখ তো জলম আজিম হবেই যেটা ছোট সিরিক সেটাও জল আজিম সেটা কবিরা গুনা সেটাও আপনাকে ধ্বংস করে ছাড়বে মুক্ত থাকতে হবে সর্বক্ষেত্রে তার উপরে নিজের উপরে জুলুম মুশ্রিক নিজের উপরে জুলুম করেছে কমে নোহ নিজেদের উপরে জলুম করেছিল সবাই তলিয়ে গেছে বিভিন্ন সুরায় যে আজ জাতির ধ্বংসযজ্ঞের কথা আছে হুদ আলাহিসামের জাতি তারা যে জলুম করেছিল শিরিক করে কার উপরে জোলম করেছিল নিজের উপরে জলুম করেছিল ধ্বংস হয়ে গেছে ফেরাউন সিরিকের মাধ্যমে নিজের উপর জলুম করেছে তলিয়ে গেছে আবু সিরিক করে বদরের দিনে সদাল বলে ধ্বংস হয়েছে তলিয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যুগ যুগান্তরে কত জাতি পৃথিবী থেকে হারিয়ে গেছে কিসের কারণে কারণ এজন্য বলেছেন জাতিগুলোর কি অবস্থা হয়েছে খান এদের অধিকাংশ ছিল মুশিক এই জন্যই তারা ধ্বংস হয়ে গেছে প্রিয় ভাই বোনেরা তারা নিজের উপরে জলুম আবার সিরিক আল্লাহর অধিকারের উপরে জ্বলুম একত্ববাদ লব্বাই প্রস্তুত। তিনি আবার ডাকলেন ইয়া মহাজ তিনি বললেন লব্বাই কে সাঈ তিনবার ডাকার পরে কেন তিনবার ডাকলেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন তিনবার ডেকে তার পরিপূর্ণ মনোযোগ আকর্ষণ করলেন তারপর বললেন মা হক আছে আল্লাহ বন্দাদের কাছে যে হকটা পাবেন সে হকটা হলো বান্দারা শুধু আল্লাহর এবাদত করবে একত্রবাদী হয়ে আল্লাহর সাথে কোনো শরিক করবে না তারপর নবীজি আবার বললেন হে মহাজ তুমি কি জানোক যদি আল্লাহকে আল্লাহর অধিকার দিয়ে দেয় আল্লাহর তিনি আল্লাহ আর বন্দার কে আজাব দেবেন না যেহেতু বন্দারা আল্লাহর হক আল্লাহকে দিয়ে দিয়েছেন তাও দিয়ে দিয়েছেন শিরিক বর্জন করেছে এজন্য জন্য বান্দারা কাছে পাওনা হলো যে আল্লাহ তাদেরকে আজাব দিবেন না তুই ভাই বোনেরা সময় হয়েছে আমাদের একটি বিরতি ইনশা আল্লাহ বিরতি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন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 कुरान भो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी जानते ग সকাল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 सम्मुखे कुरान महाजागतिकंदर विधान सतर्ककारी विधान सीरकल আল্লাহ কি কোন সৃষ্টির অধিকারের উপরে অমা কদার উল্লোহা হাক্কা কাদেরি তারা আল্লাহকে আল্লাহর মর্যাদা যথাযথ ভাবে দেয়নি আল্লাহর যে মর্যাদা পাওনা ছিল গোলামকে কি রাজার সাথে বসিয়ে দেয়া এটা পৃথিবীর মানুষরা তো অনেক ক্ষেত্রে বরদাস্ত করে না আল্লাহর ক্ষেত্রে তো এটা মহা নাই কারণ আল্লাহ সবার সবচেয়ে বেশি অর্থাৎ তার সাথে সৃষ্টির পূজা শুরু করে দেয়া হয় আল্লাহ কিভাবে সেটা সহ্য করবেন ইন্দির আল্লাহর সাথে শরিকরা আল্লাহ বরদাস্ত করেন এটা আল্লাহ ক্ষমা করবেন না নিচে যত অপরাধ আছে সেটা আল্লাহ যাকে চান তিনি ক্ষমা করবেন প্রিয় ভাই বোনা প্রত্যেক আল্লাহকে তার গোলামের সমান করে ফেলে করার অর্থ হলো আল্লাহকে সৃষ্টিরা বলবে আল্লাহর খুল্লুম খোলা গুমরাহিতে ছিলাম আলমিন যখন তোমাদেরকে রব্বুল আলমিনে সমান করে ফেলেছি কেউ যদি মজারে গিয়ে কোনো পুত্র কামনা করে কোনো ঠাকুরের কাছে গিয়ে কোনো পরিত্রাণ কামনা করে আখ মুক্তি কামনা করে বা কোনো চন্দ্রের কাছে সূর্যের কাছে কোনো মুক্তি কামনা করে গ্রহ নক্ষত্রের কাছে কিছু চায় অথবা মনে করে গ্রহ নক্ষত্রের কারণে এ অনিষ্ট হতে পারে গ্রহ নক্ষত্রের স্থান যদি বা এখান থেকে ওখানে পরিবর্তনের কারণে এ বিপর্যয় করতে পারে তাদের একটা ক্ষমতা আছে এটা কিছু হতে পারে এটা মনে করে তাহলে এগুলোকে সে আল্লাহ সমান করে দিল সে মহা পাপ হয়ে গেল একটা মূর্তি যার সে পূজারি হয়ে গেল জালিক, তাহলে ইন্নার সির কেনমন অজিম সিরকের অর্থই হলো সষ্টাকে সৃষ্টির সমান করে ফেলা খালেক কে মখলুকে সমান করে ফেলা এটা কত বড় অপমান সষ্টার অধিকারের ক্ষেত্রে এই জন্যই ইন্দির মনে আজিম শিরিক বড় অত্যাচার মহা অত্যাচার অত্যাচার যে করবে তার নিস্তার নেই তার বাঁচার কোনো উপায় নেই প্রিয় ভাই বোনেরা রুবিয়তের ক্ষেত্রে কিছু শিরিক রয়েছে আমরা জানি সকল দান একমাত্র আল্লাহ কোনো দান আর কারো নয় হ্যাঁ মাধ্যম থাকতে পারে অনেক অনেকের মাধ্যমে আল্লাহ দান করেন কিন্তু দাতা একমাত্র তিনি অতএব এখানে সিরিকের কোন সুযোগ নেই যদি বলে এখন আজকে সাগরে নিম্ন চাপ সৃষ্টি হয়েছে এজন্য আজকে বৃষ্টি এই জন্য নিম্ন চাপ কে সৃষ্টি করলেন এই জন্য শহীদ বোকারি শহীদ মুসলিম একটি হাদিস রয়েছে একদিন হোদাই বিয়া সন্ধির সময়ে রাত্রে বৃষ্টি হলো নবীজি বললেন ফজরের নামাজের পরে তোমাদের রব কি বলেছে তোমরা জানো তিনি বলেছেন আসবাহীন যে বলেছে আল্লাহর অনুগ্রহে রহমতে আমরা বৃষ্টি প্রাপ্ত হয়েছি আল্লাহর রহমতে অনুগ্রহে তিনি বৃষ্টি দিয়েছেন এই লোকটি ইমানদার হয়েছে আর যে বললো মতুর ইনকাজা অমুক নক্ষত্রের কারণে যেমন বলা নিম্নচাপের কারণে বৃষ্টি হয়েছে নিম্নচাপের কারণে বৃষ্টি হতে পারে নিম্ন চাপ তো আল্লাহ আল্লাহ আল্লাহতে অভিযোগ দিলেন যারা বলেছে গ্রহ নক্ষত্রের এই চেঞ্জের কারণে আজকে বৃষ্টি হয়েছে তারা কাণ বিলি তারা আমাকে অস্বীকার করেছে আমার সাথে কুফরি করেছে তারা নক্ষত্রের প্রতি ইমানদার হয়েছে তারা নক্ষত্রের ইমানদার আমার কাছে তাদের কিছু নেই জালিক। এগুলি তাহিদুর রুব ক্ষেত্রে শির আল্লাহ রুবকে অস্বীকার করার সামিল সন্তান আল্লাহ দেন কেউ যদি বলেন যে অমোক ধর্মগুরু আমাকে সন্তান দিয়েছে তিনি ব্যবস্থা করেছেন তাহলে এটা শির কেউ রূপান্তরিত হবে যে কোন বিপদ থেকে আল্লাহ মুক্তি দেন যেই কোনো নিয়ামত আল্লাহ দান করেন এগুলি অন্য কেউ দিয়েছে যদি কেউ মনে করে প্রকৃত অর্থে যে অন্যেই আল্লাহ আমাদের সমস্ত এবাদত আল্লাহ কোন সৃষ্টিকে দিতে পারি না চন্দ্রসূর্যকে সেটা করতে না কোন পীর ধর্মগুরুকে কোন পোপ কোন আল্লা দিকে হবে। আর কারোর প্রতি নয় আমি আমার চেহারা আমার মন আমার সমগ্র অস্তিত্বকে করলাম ওই মহান আল্লাহর দিকে আল্লাহ থেকে আমি আল্লাহকে দুইটা দেয়া নেয়া সব নেয়া তা সব আল্লাহকে দেয়া তা হয় একটা আসবে একটা যাবে আমার জীবনে সব যেমন আমি আল্লাহ থেকে নিয়েছি সব আমি এমন কি আমার জীবন মরণ লিল্লাহ আলমিন আল্লাহর জন্য তিনি বিশ্ব জাহানের সস্তা লালন ফলন কর্তা সারি কালাহু তাহার কোন দুই কথায় আপনি তাহল রুবু লিয়া তাহলে গেলেন আপনার জীবনে যা আসছে সব আল্লাহ থেকে আপনার জীবন থেকে যা যাবে সব আল্লাহর দিকে যাবে আপনার একটা নিঃশ্বাস প্রশ্বাসও আল্লাহর জন্য আপনার একটি বাণী সেটা বলবেন আল্লাহর জন্য একটি আমল করবেন সেটাও আল্লাহর দিকে যাবে একটি পয়সা দান করবেন সেটা আল্লাহর জন্য আল্লাহর দিকে যাবে পাঁচটি মিনিট একটি মিনিট আপনি কোনো কাজ করবেন সেটাও করবেন যে আল্লাহ খুশি হবেন জন্য সংসার করবেন আল্লাহ খুশি হোক জন্য। কৃষি করবেন আল্লাহ খুশি হোক এজন্য ব্যবসা করবেন আল্লাহ খুশি হোক এজন্য রাষ্ট্র পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন শিক্ষা হবেন শিক্ষকতা করবেন আল্লাহর জন্য কোন কর্ম আল্লাহর জন্য হবে না যেমন আল্লাহ থেকে আপনার সব নিয়েছেন তাহলে আপনার সব কাকে দেবেন আল্লাহকে তুই দিবেন একটা নাম তাহেদের রুবু বিয়া আর একটা নাম তাহিয়া এটা উপর থেকে আসে সব নিয়মত এটা তাহলে রুবু আপনার থেকে যাচ্ছে আল্লাহর দিকে সব আবাদত দুটার একটা লন করলে যাবেন আরকাতিল জাননা আল্লাহ তার জন্য হারাম করে দিলেন কি কাজ করলেন আর কি পরিণতি পেয়ে গেলেন আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলেন কেন বিজ্ঞানীরা ভয় পাচ্ছেন এই মাটির গ্রহ আগামী দিনে মানুষের বসবাসের যোগ্য আর নাও থাকতে পারে কেন এই পরিণতি বুঝলাম কার্বন ডাইঅক্সাইড এর নিঃসরণ বেশি হয়ে গেছে ওজনের স্তর ফেটে গেছে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো সেগুলো বিপর্যয়ের সৃষ্টি করছে অ্যান্টার্কটিক, মহা দেশ তার বরফ গলে গিয়ে পানির স্তর উঁচু হয়ে যাচ্ছে পৃথিবীর অনেক রাসা তলিয়ে যাবে কেন এগুলির পিছনে প্রত্যেকটার পিছনে এক একটা বস্তুগত কারণ তো থাকে কিন্তু বস্তুগত কারণগুলি তৈরি হয়েছে কেন শিরকের কারণে একটা নৈতিক অবক্ষয় একটা নৈতিক ধ্বংস বস্তুগত ধ্বংসকে ত্বরান্বিত করে যদি নৈতিক ওই ধ্বংসযজ্ঞ আমরা না করতাম বস্তুগত আমরা সৃষ্টি করতে পারতাম না আল্লাহ এমন শিখিয়ে দিতেন যে নিজ হাতে আবহাওয়াকে বিষাক্ত করে ফেলতাম না আল্লাহ সেভাবে আমাদেরকে পরিচালনা করতেন কিন্তু যেহেতু আমরা সেদিক করছি বিশ্বময় সে রিক ছড়িয়ে পড়েছে আজকে তো আল্লাহ সার্বভৌমত্ব অস্বীকার করা শুরু হয়ে গেছে নিজেরাই সার্বভৌম ক্ষমতার অধিকারই মনে করছেন কেমতের ময়দানে মৃত্যুর পরে হাজির হবে আল্লাহ বলবেন লেমানিল কুলিয়াম সার্বভৌম রাজত্ব কার আজকে আবার আল্লাহ উত্তর দিবেন কহার। ওই আল্লাহর জন্য সার্বভৌমা আসমা সিফাতের ক্ষেত্রে জ্ঞান অর্জন করা ফরজ সির থেকে বাছার জন্য জাহিলিয়ত সম্পর্কে জানা ফরজ জাহেলিয়ত থেকে বাঁচার জন্যে হাজর বলেছেন একমাত্র আল্লাহ রিজিক দাতা আইন বিধান দাতা কেউ নেমাত্র আল্লাহ আইন বিধান দাতা এইভাবে আল্লাহর এসব গুনাবলিকে স্বীকার করে নিয়ে তাহিদুল আসমাদ ক্ষেত্রে শিরিক থেকে বাঁচতে হবে তাহলে আমরা মুক্ত হব। মহাজাগতিক বিধানটি বলে আজকের আসত থেকে বিদায় নিচ্ছি